এটা অবতারিত কিতাব এতে কোন প্রকার সন্দেহ নেই প্রতিপালাম এটা নিজের অন্তর হতে রচনা করে নিয়েছেন বাল হু আল বরং এটা সত্য কিতাব মির রব্বিকা আপনার প্রতিপালকের পক্ষ হতে সমাগত লিতুদের অবমান थप्राप्त हो তিনি আরাসীন হয়েছেন তিনি ভিন্ন তোমাদের না কোনো সহায়ক আছে আর না কোন সুপারিশ আসমান হতে জমিন পর্যন্ত অতঃপর প্রত্যেকটি বিষয় তারই সমক্ষে উপস্থিত হবে এমন একটি দিনে কানা মিকে যার পরিমাণ হবে আলফাসানাতিন এক সহস্র বৎসর তোমাদের গণনা অনুযায়ী তিনি যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য বিষয় সম্বন্ধে জ্ঞাত আলে আজিজু প্রবল পরাক্রান্ত আর রাহিমু পরম দয়াময় पदार्थ होते তার অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণ করেছেন এবং তাতে নিজের পক্ষ থেকে রুফ ফুকিয়ে দিয়েছেন এবং তিনি তোমাদেরকে প্রদান করেছেন আসাম ওয়াল আফ ইা এবং অন্তর সমূহ অলি লম্বাশ করুন তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো আমরা পুনরায় নব জন্মে উপনীত হবো বাল হরং তারা প্রতিপালকের সাক্ষাৎ সম্বন্ধেই কাল আপনি বলে দিন মৃত্যুর ফেরেস্তা তোমাদের প্রাণ বের করে থাকে যে তোমাদের উপর নিযুক্ত রয়েছে রবের দিকে প্রত্যাবর্তিত হবে আর যদি আপনি দেখেন তবে আমাদের চক্ষু কর্ম খুলে গেছে আমাদেরকে পৃথিবীতে পুনরায় প্রেরণ করুন না আমরা নেক কাজ করতে থাকবো আমাদের আমি জাহান্ন করবো জিন ও মানুষ দ্বারা অতএব তোমরা এখন হাদা এই দিনের আগমনকে কে ইন্না কুম আমিও তোমাদেরকে ভুলে গেলাম আদা মাল ফুল দি এবং তোমরা চিরন্তন আজাবের সাথ গ্রহণ করো বি তোমাদের কৃতকর্মের ফলে তখনই তারা শেষ দায় পতিত হয় এবং শিও প্রভুর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করতে থাকে এবং তারা অহংকার করে না এই প্রকারে পৃথক থাকে যে সিয় প্রতিপালককে ডাকতে থাকে আশা এবং ভয়ে আর আমার প্রদত্ত বস্তু সমূহ হতে ব্যয় করে অতএবা এখন বলো যে ব্যক্তি মুমিন শেখি ওই ব্যক্তির সমতুল্য হবে কামাং কানা যে ব্যক্তি না তারা পরস্পর সমান হতে পারে না এবং নেওয়া বস্তুত তাদের জন্য অনন্তকাল অবস্থানের বেহেস্ত সমূহ রয়েছে নজুলাম যা তাদের কাজের বিনিময়ে আতিথ্য স্বরূপ পুনরায় তাতে নিক্ষিপ্ত হবে এবং তাদেরকে বলা হবে আস্বাদন করো আদাবের সেই আজাব আল্লাম বি যাকে তোমরা অবিশ্বাস করতে আর আমি তাদেরকে আস্বাদন করাবো মিনালা আয়দা আল আদনা লঘু ইহ জগতের শাস্তিও দোনালা আয়দা আবিল আখ আখেরাদের সেই মহাশাস্ত্রির পূর্বে আল্লাহম ইয়ার জীবন যেন তারা বিপদ হয়ে ফিরে আসে আমি এরূপ অপরাধীদের থেকে প্রতিশোধ নেবা মুসা আলাইসালামকে কিতাব দিয়েছিলাম দায়তের উপকরণ এবং আমি তাদের মধ্যে বহু ধর্মীয় নেতা নেতা করেছিলাম ইয়াহ আবি আমরিনা যারা আমার নির্দেশে হেদায়ত করত। এবং তারা বিশ্বাস করতনার প্রভু হুয়া বাইনাহুম। তাদের সকলের মধ্যে ওই সমস্ত বিষয়ের ফায়সালা করে দিবেন যে বিষয়ে তারা পরস্পর মতভেদ করতো ধ্বংস করেছি যাদের আবাসস্থল সমূহে তারা যাতায়াত করে থাকে এতে স্পষ্ট নিদর্শন সমূহ রয়েছে তারা কি শুনে না আওয়ালাম ইয়ার তারা কি এ বিষয়ে লক্ষ্য করেনি যে আন্না আমি পানি পৌঁছিয়ে থাকি ইলাল আউদেল জুরুজি শুষ্ক জমিনে নখরজবিহী জার অতঃপর তা দ্বারা ফসল উৎপন্ন করে থাকি তা কখন হবে ই দেখেন যদি তোমরা সত্যবাদী হও আপনি বলে দেন তোমরা অনর্থক তারা হুড়া করোনা কারণ সেই ফাইসালা দেন আপনি তাদের কথার প্রতি লক্ষ্য করবেন না ওয়াং তাদের এবং ওই ফাইসলার প্রতীক্ষায় থাকুন ইন্না হুম এরাও অনিষ্টের প্রতীক্ষায় আছে